মানবতার সমাধানোর বেসরো হ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 এই সুরার নাম হচ্ছে সুরা আল জিন কারণ এতে জিনদের কোরআন শোনার কথা উল্লেখ করা হয়েছে আর জিনেরা যে একদল ইমান নিয়ে এসেছিল এবং তারা নিজ নিজ জাতির কাছে গিয়ে দায়ী হয়েছিল দিনের দিক আহ্বান করেছিল এবং তারা ইসলাম প্রচার করেছিল এই বিষয়গুলি আল্লাহ ফাক উল্লেখ করেছেন আল্লাহ সম্পর্কে তাদের যে ভ্রান্ত ধারণা ছিল আর মানুষের ভ্রান্ত ধারণা এই সম্পর্কে জিনদের বক্তব্য আর তারপরে তারা যে সংশোধন করতে পেরেছে এই মোমিন জিনরা এই সব কথা রয়েছে এই সুরা নবী করিম সাল্লা সাল্লামের মক্কি জীবনে নাজুল হয়েছে এই ঈশ্বরের আঠাইশটি আয়াত রয়েছে আল্লাহ পাখির সাদ করছেন ইসমিল্লাহ রহমান রাহিমা জিনা আজাবাহ নবী মোহাম্মদ সালি সাল্লাম তুমি বলে দাও তোমার সাথী সঙ্গীতদেরকে মানব জাতিকে ও হিয়া এলাইয়া আমাকে ওহি করা হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আন্নাহুস্তানা ফারুম্মিন আল জিন একদল জিন মনোযোগ সহকারে শুনেছে শুনেছে কি শুনেছে কোরআনে কেরিম শুনেছে একদল জিন মনোযোগ সহকারে আল কোরআন শুনেছে ফাকালু আর তারপরে তারা এই মন্তব্য করেছে ইন্নাসা মে না কোরআন আজাবা আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি এটা কখন এই জিনেরা শুনেছিল যখন রসুল্লাহ সাল্লাস্লাম তার কিছু সাথী সঙ্গীদের সাথে কায়েফ এবং মক্কার মাঝে নখলা নামক উপত্যকাই ওয়াদিয়ে নলাই গিয়ে নামাজ পড়ছিলেন সেই নামাজের তেলাওয়া চলছিল আর ওই সময় জিনেরা তল্লাশি চালাতে চালাতে সেখানে পৌঁছেছিল আর এই প্রথম কোরআনী করিম তারা শুনেছিল আর শোনার পর তারা ইমান নিয়ে আল্লাহ আল্লাহাক বলছেন যে ইয়াহাদি এলা রুস্ত এই জিনদের বক্তব্য জিনেরা বলল যে মানুষ আর জিনকে সঠিক পদ দেখায় ইয়াহাদি এলা রুষ্ট সঠিক পথ দেখায় এই কোরআন আমান্না ভেহি সুতরাং আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। কোরআনের প্রতি আমরা ইবান নিয়েছি ওয়ালানুসরে কবে রবেনা আহাদা সুতরাং আমরা কখনো কোনো কাউকে আমাদের রবের সাথে শরিক করব না এই ওয়াদা করলো আল্লাহ পাকের সাথে যে আমরা তবা করলাম আমরা রসল্লা এই দাওয়াত পেলাম এরা এই তল্লাশি করতে করতে পৌঁছেছিল সে সম্পর্কে ঘটনা এই রয়েছে যে রাসুল্লা সালসাল্লামের নবদ প্রাপ্তির পূর্বে জিনেরা অবাদে আকাশ পথে যেত আর আকাশ পথে গিয়ে ফেরস তাদের কাছাকাছি হয়ে যেত আর তাদের আলাপ আলোচনা শুনত আসমানের সংবাদ যা মালায়িকা আলোচনা করছেন সে সব কথা শুনত এর থেকে বোঝা যায় যে মালায়িকা নূর থেকে তৈরি আলো থেকে আর জিন হচ্ছে আগুন থেকে তৈরি এই জন্য সাদৃশ্যতা রয়েছে দেখতে পায় আর মালায়িকা জিনকে দেখতে পায় আমরা দেখতে পাই না স্বাদশতা এই দিক থেকে রয়েছে যে তারা ফেরস্তাদেরকে দেখতে পায় আর কথাও শুনতে পায় সেজন্য তো কথা শোনার জন্য ওপর আকাশে যেত এইভাবে ওপর দিকে তারা যেত কিন্তু যখন রাসুল্লা সাল্লাম নবী হলেন হঠাৎ করে এই আকাশ পথে এমন শক্ত পাহারা পাক নিযুক্ত করে দিলেন ওহির রাস্তাকে সুরক্ষিত করার জন্য অহির রাস্তায় যেন শৈতান ঘোরাফেরা না করে আর ঘোরাফেরা করতে গিয়ে আকাশের কোন খবর নবীর কাছে আসার আগে ছৌ মেরে এসে কোনো গণককে না জানিয়ে দেয় তাতে নবী সাল্লা সাল্লামের কথা আর ওহির কথার মূল্য হালকা হয়ে যাবে বলছে মোহাম্মদ বলছে ওই অমুক গণকেও বলেছে এই কথাটা এই পথ বন্ধ করে দেওয়ার জন্য আর নবী করিমসাল্লামের সম্মানার্থেও যে শেষ রাসুল চলে এসছেন আর এই জিনদেরকে ওপরে যেতে দেওয়া হবে যখন ওপরে যাওয়ার চেষ্টা করতো তখন আল্লাহ পাকের এই উল্কাপিণ্ড দিয়ে এমনভাবে তাদের ওপর আঘাত করা হইত যে জোলে ধ্বংস হয়ে যেত আর না হলে কেউ কেউ বলেছে যে তারা পাগল হয়ে যেত আল্লাহ পাক এরশাদ করছেন যে এরা এই জিনেরা বললো জিনদেরই বক্তব্য চলছে ও আন্নাহ তা আলা যদ্দ রাখবে না আর আমাদের প্রতিপালকের মর্যাদা অতি উঁচু তা আল্লাহ মানে উঁচু এই জন্য আমরা বলে থাকি আল্লাহ তা আল্লাহ মানে মহান আল্লাহ আর যদ মানে হচ্ছে এখানে মর্যাদা যা আরবি ভাষায় দাদাকেও বলা হয় নানাকেও বলা হয় আর দাদা নানাকে যা এই জন্যই তারা বলতো যে দাদা আর নানার সেই পরিবারে মর্যাদা রয়েছে মত্তা হাজা সাহেব আতাহা আলাদা তিনি আল্লাহ না কোনো স্ত্রী গ্রহণ সন্তান সন্ততি গ্রহণ করেছেন ও সাহি হ আল্লাহ সাতাতা কিন্তু বলছে যে আমাদের নির্বোধরা আল্লাহ সম্পর্কে সীমাতিরিক্ত কথাবার্তা বলে থাকে যারা আমাদের মধ্যে নির্বোধ আর নির্বোধকে যে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন আল্লাহর একত্রের তৌহিদের জ্ঞান রাখে না যারা সিরকে লিপ্ত যারা বিভ্রান্তিতে রয়েছে এরা হচ্ছে নির্বোধ তো নির্বোধরা আল্লাহ সম্পর্কে সীমাহীন কথাবার্তা বলে থাকে আল্লাহর সন্তান আছে আল্লাহর শরিক আছে ইত্যাদি ইত্যাদি আল্লাহ এত এত দিয়ে সৃষ্টি করেছেন তো এরা আবার আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলবে এরকম ধারণা আমাদের ছিল না কিন্তু কোরআন নাজুল্লাহ বুঝতে পারলাম যে এই মানুষ আর জিন শিরকি লিপ্ত হয়েছে আল্লাহ সম্পর্কে চরম মিথ্যা কথা হচ্ছে যে আল্লাহর কোন শরীর পার্টনার আছে যেখানে মানুষ বসবাস শুরু করত তখন থেকে পালিয়ে যেত মানুষকে দেখলে পালে তো আর ভয় করতো যে কি ক্ষতি করে পারে কিন্তু যখন মানুষের আকিদায় বিপর্যয় নেমে আসলো আঁকি ঢুকে পড়লো তখন আরব মুশ্রিকরা প্রাচীন যুগে সফরের সময় তখন কোনো উপত্যকায় অবস্থান করত নতুন জায়গায় নামতো কোনো লোকজন নেই আশঙ্কা বোধ হচ্ছে ক্ষতির তখন ওরা এই সিরকি ধারণা লিপ্ত হইল যে প্রত্যেকটি মাঠের একটা জিন অধিপতি আছে জিন মালিক আছে এই বড় জিনের যদি আশ্রয় নিয়ে নিই তাহলে ছোটোখাটো জিনেরা শয়তানরা এই ভূতপ্রের কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং আল্লাহাকের আশ্রয় না চেয়ে আর আরবশ্রেকার তখন জিনের নেতা যে প্রত্যেকটি মাঠে উপত্যকার ওর আশ্রয় নিত আর বলতো তার আউ যাবে সৈয়দ এহাজ আল ওয়াদি কোনো উপত্যকায় যদি সফর অবস্থায় নামতে হইতো আর রাত কাটাইতে হইত তখন বলতো যে এই উপত্যকার যে সৈয়দ সর্দার রয়েছে জিন তার আশ্রয় গ্রহণ করছি। যাতে করে কোনো জিন আমাদের অনিষ্ট না করতে পারে এই কথা শুনে সাধারণ জিনগুলির সাহস বেড়ে গেল। যারে এদেরকে ভয় করে আমরা এরাই তো আমাদের তো আমাদের যে নেতা করছে। তখন বেশি ভয় দেখানো শুরু করলো ধরে থাকি। ইমানদার মানুষের কখনো অনিষ্ট করতে পারে না তাই আল্লাহ জিন এদের বক্তব্য জিনা বলছে যে মানুষের মধ্য থেকে কিছু লোকেরা ইয়া উনাল জিন জিনদের থেকে আশ্রয় নেওয়া শুরু করলো জিন্দের থেকে আশ্রয় কামানো শুরু করলো জিনদের কাছে তখন তাদের আরো বৃদ্ধি করে দিল জিনারা ভয় দেখাতে শুরু করলো ও আন্না হান্ন কামা জানান আর এই মানুষরাও এইরকম ভ্রান্ত ধারণা রেখেছে যেমন তোমরাও ভ্রান্ত ধারা রেখেছ কি যে আল্লাহ বাস আল্লাহ আদা। আল্লাহ কোনো কাউ কি পুনরুত্থিত করবে না কেমত হবে না জবাবদাই করতে হবে না পরকালকে যেমন জিন তোমরা অস্বীকার করো মানুষরা অস্বীকার করে এদের মধ্যে কাফের রয়েছে যেমন আমাদের মধ্যে কাফে রয়েছে এর দ্বারা বোঝা যায় যে ক্যামত পর্যন্ত মানুষের মধ্যে যেমন আর কাফের বিশ্বাসের অবিশ্বাসী রয়েছে তেমনই জিনদের মধ্যে বিশ্বাস অবিশ্বাসী রয়েছে মমিনদের মধ্যে যেমন বহু ফিরকা দল উপদলে শেষ নেই মুরজিয়া রয়েছে কাদরিয়া রয়েছে খারেজি রয়েছে রাফেজি রয়েছে এইভাবে বহু ফিরকা ফিরকার শেষ নাই। আর মাজার পন্থী রয়েছে আর কত পন্থী রয়েছে আর রয়েছে কত রয়েছে নাকি রয়েছে ঠিক ইত্যামনি জিন্দের মধ্যে তরিকার শেষ ওদের মধ্যেও বিদাতি আছে আল্লাহ পাক তারপরে সাদ করছেন জিন্দের ভাষা লামাসমা আর আমরা আকাশকে স্পর্শ করতাম মানে আকাশ পথে যেতাম আকাশের খবর নেওয়ার চেষ্টা করতাম ফবাজাদ নাহা কিন্তু এখন এই আকাশকে পেলাম মলিয়াত হারাসান শরীদ আমরপুর করে দেওয়া হয়েছে হারাসান পাহারাদ দিয়ে প্রহরী লাগিয়ে একেবারে ভরপুর করে দেওয়া হয়েছে হারাসান শরীদ কঠোর পাহারাই পরিবেষ্টিত করে দেওয়া হয়েছে আকাশকে অসহবান এবং উল্কাপিণ্ড দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে সোহব সেহাবের বহু বছর দিয়ে এমন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আকাশে গেলেই আমাদের উপর আঘাত আসে আর ধ্বংস করে দেয় ওয়ান্না কন ওদমিনা মা কায়দ আল আর আমরা এই আকাশ পথে গিয়ে আকাশে গিয়ে বসতাম মা কায়দ আল ইসলাম শ্রবণ করার জন্য ফেরেস্তাদের কথা শোনার জন্য বিভিন্ন ঘাঁটিতে মা বিভিন্ন ঘাঁটিতে গিয়ে বসতাম হামাইয়া তামিল আন এখন যদি কেউ শোনার চেষ্টা করে ফেরেস্তাদের কথা যে কি আকাশে হচ্ছে ইয়াজিদলাহ শিহাব আর রাসাদা তাহলে সেই সময় সে পাবে আর আকাশ পথে আমরা যেতে পারছি না আকাশের সংবাদ জানতে পারছেন এতে মানবজাতির জন্য বেমানফিল আজ পৃথিবীবাসীর জন্য অনিষ্ট উদ্দেশ্য করা হয়েছে নাকি তাদের প্রতিপালক আল্লাহ কল্যাণের ইচ্ছা করেছেন এর মাধ্যমে কল্যাণ ইচ্ছা করা হয়েছে না কোন অনিষ্ট ইচ্ছা করা হয়েছে এখানে অল্প সময় বিরতি দিয়ে আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রংধনুকে ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ताशा सम्पर्तार चेष्टा करी भावे ममिन बंदा निजेटी इसलमी रंगे रंजित कर জীবনের রং আজ রাত সকাল সাড়ে আটটায় বাংলাদেশে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 প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে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 চলছে আল্লাপাক তাদের ভাষায় বলছেন জিনেরা যারা রসুল্লামের তিলাওয়া ইমান নিয়ে আসলো আর নিজের জাতির কাছে দাওয়াতের উদ্দেশে গিয়েছিল এবং দাওয়াত দেওয়া শুরু করল তারা এ কথাও বলেছিল যে আমাদের মধ্যে কিছু সৎকর্মশীল রয়েছে জিন্দের মধ্যে কিছু সলেহন সৎকর্মশীল রয়েছে অমিন না দু আর আমাদের মধ্যে এমনও লোক রয়েছে যারা এমন নয় আর আমাদের মধ্যে এটাও রয়েছে যে তারা এমন নয় অর্থাৎ তারা অমিন নয় বা সৎকর্মশীল অসৎ লোক রয়েছে তাদের মধ্যে চোট ডাকাত রয়েছে তাদের মধ্যে খনি রয়েছে তাদের মধ্যে জালেম রয়েছে এই অনেক মানুষের ওপর জিনে জুলুম করে থাকে জিন ধরে নিয়ে বা জিন স্পর্শ করে নিয়ে জুলম অত্যাচার করে থাকে যেটা হারাম আল্লাপাক করেছেন মানুষ যেমন মানুষের জুলুম করা হারাম তেমনি জিনের উপরে জুলুম করা হারাম জিন মানুষ করা হারাম মানুষ জিনের উপরে জুলুম করে সেটাও আল্লাহাক হারাম করেছেন এই জন্যই জিন বসে করা হারাম শরীর আল্লাহপাক তারপর এরশাদ করছেন তাদের ভাষায় কন্যা তারা এ কাকে দাদা আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত জিনেরাও বিভিন্ন পথ মতে বিভক্ত হয়ে গেছিল কাফের তার মধ্যে কেউ ইয়াহুদি কেউ খ্রিস্টান আর কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ নাস্তিক কোন তারা এক বহু রাস্তায় আমরা বিভক্ত হয়ে পড়েছিলাম ও আননা জানান্না আর আমাদের এই বিশ্বাস হয়েছে এ এই জানান্না জানানি আমাদের এখন দৃঢ় বিশ্বাস আল্লাহ আল্লাহ আল্লাপাকে এই পৃথিবীতে আমরা হারিয়ে দিতে পারব না ব্যর্থ করে দিতে পারবো না অলান্ন ও যে যাও হারাবায় এবং তাকে আমরা পালিয়েও অপারোগ করে দিতে পারবো না যে এমন পালা পালাবো যে আল্লাহ অপারোগের ধরতেই পারলেন না এইরকম করতে পারবো না এখন ইমানের পর কেমন পরিবর্তন হচ্ছে আল্লাহ পরক্ষে যখন ইমান চলে আসে মানুষের তখন এইরকম ইমান বিশ্বাস এত শক্ত মজবুত হয়ে যায় যে আল্লাহর ক্ষমতার বাইরে তো যেতে পারবো না তাহলে গোনা করে যাব কোথায় ধার নিয়ে পালিয়ে গেলাম যাব কোথায় মানুষের কাছ থেকে পালে গে আমরা রবের কাছ থেকে কি করে পালাবো আল্লাহাক তারপরে স্বাদ করছেন জিন্দের ভাষা হুদা আমরা যখন হেদায়তের কথা শুনলাম সঠিক দিক নির্দেশনার কথা শুনলামেহি তার প্রতি আসলাম বিশ্বাস করলাম সুতরাং জেনে রাখুক প্রত্যেকে যে যেই ব্যক্তি তার প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করবে ফালাহালা রাকা। সে কোনো ক্ষতিরও আশঙ্কা রাখে না আর সে কোনো পাপেরও আশঙ্কা রাখে না বা জুল অত্যাচারের আশঙ্কা রাখে বা ক্ষয়ক্ষতিরও আশঙ্কা রাখে না আল্লাহ ফকরাবুল আলমিন তারপর এরশাদ করছেন ও আন্নামিন্নাল মুসলিমুন আর আমাদের মধ্যে কিছু আত্মসমর্পণকারী মুসলিমও রয়েছে ওমিন্নাল কা সেতুন আর কিছু আমাদের মধ্যে জালেম রয়েছে কাসেতুন মানে জায়েরুন জালেমুন আমাদের মধ্যে কিছু জালেম রয়েছে হামান আসলামা সুতরাং যে ব্যক্তি আত্মসমর্পণ করবে আল্লাহর সামনে আল্লাহর দিনের সামনে সৎকর্মশীল হবে কাউল আকা বা যারাই আত্মসমর্পণ করবে সৎকর্মশীল হবে কাউলায়কা তাহাররা ও রাশাদা এরাই সঠিক পথ বেছে নিল তাহাররা মানে সন্ধান করে নেওয়া বেছে নেওয়া আর রাশাদা মানে সঠিক পথ তারাই সঠিক পথ বেছে নিল ও আমল খাস সেতুন পক্ষান্তরে যারা জা অন্যায়কারী অন্যায়িকারী আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেছে সির করে রসুলের অধিকারের ক্ষেত্রে জুলুম করেছে বিদাত করে ধর্মের নামে নতুন বাড়িয়ে আর ফরোজ অজেব ছেড়ে আল্লাহর হকের ক্ষেত্রে জুলম করেছে হারাম নাজাইজ কাজ করে আল্লাহর হকের ক্ষেত্রে জুলম করেছে আর মানুষ সেরকম জুলম অত্যাচার করে জুল করেছে সবগুলি জুল যারা এইরকম জাহেম ফাখানুলে জাহান্নামা হাতাবা এরা জাহান্নামের জ্বালানি হবে হাতাব লকড়ি কাঠিকে বলা হয় তো হাতাব যা জ্বালানো হয় তো এরা জাহান্নামের ইন্ধন হবে আল্লাহ আকসুর বলেছেন ওয়কুদাস জাহান্নামের জ্বালানি হবে মানব জাতি আর জিনদের কেউ আল্লাহ ফাকরবুল আলম জাহান নামে দেবেন যদি তারা আল্লাহ ফাকের অবাধ্য হয় জিন্দের ক্ষেত্রে আর মানুষের ক্ষেত্রে একই বিধান আল্লাহ ফাকরবুল আলমনের এই কথাই সাল্লাফগন বলেছেন এই কথাই ওলাম একের আমরা বলেছেন আল্লাহাক তারপর এরশাদ করেছেন জিন্দের ভাসা ও আল্লাহিস্তা কাম ও আল্লাহ তারিখাই না আনগাদা আর তারা যদি সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত হয়ে যেত সহজে আল্লাহর পথ ধরে নিত তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এই কথাটি জিনদেন না এই কথাটি হচ্ছে আল্লাহফাকরাবুলা আলমের আল্লাহ ওয়ান লাভ ইস দা কাম আল্লাহ তারিখা এই জিনেরা এ মানুষরা যদি সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত হয়ে যেত অবশ্যই আমি তাদেরকে অফুরন্ত পানি পান আর পানি দিয়েই সমস্ত নিয়ামত আসতে পারে পানির দ্বারা খাদ্যদ্রব্য আসতে পারে পানির দ্বারা মানুষের প্রাণ আসতে পারে পানিতেই শান্তি আসতে পারে পানি ছাড়া কোনো কিছুই জন্মাতে পারে আল্লাহ পাক তারপরে এর স্বাদ করছেনফি এই পৃথিবীতে আল্লাহ পাক ধন সম্পদের প্রাচুর্য দান করেন সচ্ছলতা দান করেন কি জন্য যাতে করে আমি তাদের পরীক্ষা করি অমাই দেখলে রব্যে সুতরাং যে তার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হবে আজাবান সদা তাকে আল্লাহাক কঠোর শাস্তিতে প্রবেশ করাবেন ওয়ান মসাজাদ আলী আল্লাহ আদা। আবার এই আয়াত ফিরে এসছে জিন্দের ক্ষেত্রে আল্লাহাক বলছেন জিন্দের ভাষায় যে শুনে রাখো অথবা এটাও বলা যেতে পারে যে প্রথম যে আয়াত এই সুর কুল উহ ইয়ে হে নবী তুমি বলে দাও যে আমাকে ওয়াহি করা হয়েছে যে একদল জিন এসব কথা শুনেছে আর আমাকে এটাও ওয়াহি করা হয়েছে যে আন্নাল মাসাজাদিল্লা মসজিদ হচ্ছে আল্লাহর জন্য শেষদার স্থান হচ্ছে আল্লাহর সেজদার স্থান অর্থাৎ সারা পৃথিবী আল্লাহর সারা পৃথিবী সব জায়গায় শেষদার স্থান আর বিশেষ করে মসজিদ যেখানে পাঁচ অক্ষ নামাজ হয় এটা হচ্ছে মসজিদ এই আল্লাহ পাকের সুতরাং শেষদা ও আল্লাহ ফালাহ ও মা আল্লাহ আহাদা সুতরাং আল্লাহর সাথে আর অন্য কাউকে আহ্বান করিও না শেষদার কথা উল্লেখ করলে শেষদাও এবাদত আর দুয়াও এবাদত আল্লাহ দুটোকেই আল্লাহর জন্য খাস করতে বলছেন তাহলে শুধু শেষদা আপনি আল্লাহ করবেন আর দুয়া ফরিয়াদ অন্য কাউকে বা যখন মসজিদের দোয়া হবে তখন আল্লাহর কাছে আর মাজারে গিয়ে দোয়া করবে বাবার কাছে হ্যাঁ বালা মুসিবত দূর করার জন্য আপনি মাজার মাজারওয়ালার কাছে চাইবেন তো আল্লাহর অন্যকে আপনি ডেকে ফেলেন আল্লাহ পাক তারপর আর যখন আল্লাহর বান্দা মোহাম্মদ সাল্লা দণ্ডাইমান হল ইয়াদু উ আল্লাহ পাকের কাছে দোয়া করতি আল্লাহ পাকের কাছে দোয়া করতি অর্থাৎ রসুল্লা সাল্লাম যখন সলা তদাই করতেন রসুল্লাহাম যখন নামাজ শুরু করতেন কাদু ইয়া কোন না তো মনে হচ্ছিল যে তারা রসুল্লা সাল্লামের উপর ভিড় জমিয়ে দিবে দেখতর নামাজা উপত্যকায় তখনিনেরা এত ভ করে তশা দেখার জন্য আরে আসে আসে আসে নতুন জিনিস দেখছি আর নতুন কোরআন শুনছি কোনদিন জীবনে শুনিনি এমন ভিড় জমিয়েছিল যে আকাশ পর্যন্ত ভিড় করতে করতে পৌঁছে এত ভিড় তারা জমিয়েছিল তাফসির কারা লিখেছেন কুল হেনি বলে দাও ইন্নামা আদু রবি আমি আমার রবের কাছেই শুধু দোয়া করি রবকেই শুধু ডাকি ওালা উসলে কবি আদা তার সাথে কোন কাউকে শরিক করি না সুতরাং তোমরাও কেউ শরীর করবে না কুল ইন্নি আরো বলে দাও হেনি আমি দর রালার সা তোমাদের ক্ষতিরও আমি মালিক নই আর তোমাদের উপকারেরও কল্যাণেরও মালিক নয় কুল হেনি আরো জানিয়ে দাও ইন্নি লাইজি রানি মিনাল্লাই আহাদ আমি এমন যে লাইং রানি মিনাল্লাই আহাদ আল্লাহর কবল থেকে আল্লাহর আজাব থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে আল্লাহ যদি আমার কাজ হচ্ছে কি আমার কাজ তোমাদেরকে দেওয়া নয় আমি তোমাদেরকে মুখতারি কর আমার কাজ গায়েব জানা নয় আমার কাজ হাজির নাজির হওয়া নয় আর তোমাদের সব খবর রাখা নয় বরং আমার কাজ হচ্ছে বালা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে পৌঁছিয়ে দেওয়া তবে করে দেওয়া ওর এসাল এবং তার পৈগাম পৌঁছে দাও আল্লাহের বিরুদ্ধাচরণ করবে তার জন্য রয়েছে ওই আজাব যা তাদের সাথে প্রতিশ্রুত হয়েছে যার ওয়াদা করা হয়েছে ফাঁসাই তখন শীঘ্রই জানতে পারবে মান আল আফোনা সাহায্যকারী হওয়ার দিক থেকে কে দুর্বল কে সাহায্যকারী পাওয়ার ক্ষেত্রে সবচেয়েতে দুর্বল ও আকাল্য আদাদা আর কে সবচেয়ে সংখ্যালঘু তখন বুঝতে পারবে যে পৃথিবীর দাপট আর চলবে না আর পৃথিবীর সাথে দেওয়া হয়েছে ক্যামতের সেটা নিকটবর্তী আমি আমাদা নাকি তার মেয়াদ কে পাক দীর্ঘ করে দেবেন এটাও হইতে পারে যে দীর্ঘ সময় রয়েছে আমি জানি না কখন ক্যামত হবে আলমুল গাইব আল্লাহ পাক একমাত্র অদৃশ্যের জ্ঞানী ফালাই হেরু আল্লাহ আহাদা সুতরাং তার গাইব সম্পর্কে কাউকেই জানান না তার গায়ব কারো পর কারো কাছে প্রকাশ করেন না ফালাইজ হেরু আল্লাগাইবে তার গায়ব কারো কাছে তিনি প্রকাশ করেন না ইল্লা মানির তদামের রসুল তবে যেই রসুলকে আল্লাপাক মনোনীত করে না। রসুল যদি কাউকে করেন তাহলে গাইব থেকে যতটা অংশ আল্লাপাক জানাবার প্রয়োজন মনে করেন জানান এমন নয় যে সব গাইব দিয়ে দেন এই কথা বলা এই আয়াতকে যারা এই ভ্রান্ত আঁকিদারাকে যে নবী আলমুল গাইব তার দলিল হিসাবে অপব্যাখ্যা করে পেশ করার চেষ্টা করে সেই জন্য এর সঠিক অর্থ ভালো করে বুঝে নেন যে আল্লাপাক তার গাইব কারক কাছে প্রকাশ করেন না কনো সাধারণ মানুষের কাছে প্রকাশ করেন না কনো রাস্তা না গণকার কাছে না আর জাতুকরের কাছে না একমাত্র রসুল সৎকর্মশীল রসুল আর রসুলরা প্রত্যেকেশীল রসুলকে আল্লাহ পাক মনোনীত করেন তখন তাকে সম্পর্কিত তা জানিয়ে দিয়েছেন আল্লাহাকাল গায়েব জানিয়ে দিয়েছেন জান্নাত জাহান্ন গায়ব জানিয়ে দিয়েছেন কবর রাজা গায়ব জানিয়ে দিয়েছেন ইসআসাল্লাম পৃথিবীতে আসবেন নেমে জানিয়ে দিয়েছেন এরকম বহু ভবিষ্যৎবাণী করেছেন এছাড়াও আর তিনি আল্লাহাক রবেন তখন সেই রাসুলের আগে আর পিছে পাহরাদা নিযুক্ত করে দেন যখন ওহি নাজেল হয় ওহি নাজেল হওয়ার সময় ছৌ মেরে করে কোন শয়তান আল্লা জানেন আল্লাহ তো জানেন কিন্তু আল্লাহ পাক বাস্তবে এটাকে দেখিয়ে দিতে চানিম যে এই আম্বিয়া রসুলগণ তাদের প্রতিপালকের হয়েগাম পৌঁছে দিয়েছে মানব জাতি পর্যন্ত এবং তাদের কাছে রাসুলগণের কাছে অথবা যারা পাইগাম পৌঁছায় রাসুলগণের কাছে মালাইক ফেরস কাছে যা কিছু রয়েছে সব কিছু আল্লাপাক পরিবেষ্টন করে রয়েছেন ও আহসা কল্লা সাইন আদাদা আর প্রত্যেকটি বস্তুর সংখ্যার গণন আল্লাপাক রেখেছেন এখানে সুরাজিরা তফসির শেষ হলো আল্লাহ পাকরবুল আলমুল বরান্তি মাফ করে দেন আল্লাহ পাক রবুল আলমিনের রহমত যেন আমাদের দুনিয়াতে হয় আখেরাত হয় ওসলাল্লাহ আলী মহম্মদ আলি ওসাহী আজমাই রে কনশর ও যার বে এ ফল আ ফ রফতল কন শরু হ্যাঁ রুব السلام ফসালামালক शत्रु के जय घृणा शत्रुत मतु के ज कौशल दयालु आल्ला पवित्र कुरनेत म बंधुर्म शत्रु के पर हृदय मन के जयी मानव